আসসালামুকুমত্নদিলাম আবাদ ফাউবাহীমিনুফন হউন অনিল মু দর্শক ও সুদিমণ্ডলী আমরা আলোচনা অব্যাহত রেখেছি দাওয়াতি কাজের সফলতার স্বরূপ এ পর্যায়ে আমরা আলোচনা করব একটি বিষয়ে সেটা হল দাওয়াতের মূলনীতি যদি প্রকৃত সফলতা অর্জন করতে আমরা চাই তাহলে আমাদের মূলনীতি ঠিক রাখতে হবে আমরা প্রথমে আলোচনা করেছি যে দাওয়াতটা হতে হবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধান অনুসারে তারপর আলোচনা করেছি দাওয়াতটা দিতে হবে আল্লাহর দিকে আল্লাহর পথের দিকে আমি দায় এল হব আর আল্লাহর দিকে আল্লাহর পথের দিকে দাওয়াত দিব না এমনটা হবে না সমস্ত দলীয় বিভক্তিকে ভেঙ্গে চুরমার করে দাও যত রসম রেওয়াজ আছে সমাজে যে রসম রেওয়াজ সমাজে বিভক্তি ডেকে এনেছে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দাও এটাই হলো দিনের আহকাম দিনের নির্দেশ আর এখানে রয়েছে বিজয়ের দরজা দেখবে তখনই পৃথিবীতে তাওহিদের পতাকা চির উন্মুক্ত হয়েছে আমরা একমাত্র আল্লাহর পথের দিকে মানুষকে ডাকবো যেটা কোরআন এবং সন্ন্যার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এর বাহিরে কোনো দর্শন কোন থিউরি কোন মতবাদ কোন পথ কোনো দিকে ডাকবো না এটা লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটি উম্মাহ একটি দল থাকা চাই একটি কাফেলা থাকা চায় ইয়াদ যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেল মা যারা সৎ কাজের দিকে মানুষকে আহ্বান জানাবে ওয়ান হউন আনিল মুনকার। এবং অসৎ কাজ থেকে খারাপ কাজ থেকে অনিষ্টতা থেকে মানুষকে বিরত রাখবে হউন আর তারাই হলো মুফলেহ সফল কাম এখান থেকে বুঝতে পারলাম যে মানুষকে মূলত ডাকতে হবে কল্যাণের দিকে সৎ কাজের আদেশ দেওয়াটাও একটা কল্যাণ অসৎ কাজ থেকে নিষেধ করাটাও একটি কল্যাণ দাওয়াতি কাজের এই মূলনীতি দুইটাকেই পাশাপাশি রাখতে হবে তবেই আল্লাহর পক্ষ থেকে সফলতা পাওয়া যাবে দাওয়াতি কাজের ক্ষেত্রে সবচেয়ে সফল ব্যক্তি যিনি তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সালাম তিনি এই সফলতা আর কেউ পাবেন না আমরুবিল মারুফ ও নাহিয়ান সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এটা দুইটাকেই পাশাপাশি রাখতে হবে আমি যদি কোনো ঘটনা উল্লেখ করতে চাই তাহলে যারা পৃথিবীতে থেকে গত হয়ে গেছেন সর্বোচ্চ সাহাবায়কেরামের কোনো কথা উল্লেখ করতে পারি এরপরেও উল্লেখ করার প্রয়োজন হয় না কারণ নবী রসুল এই পথে কত কষ্ট স্বীকার করেছেন তাদের ঘটনাটাই আমাদের কাছে স্পষ্ট এবং তাদের সময়ে যে সমস্ত বিষয় সংঘটিত হয়েছে পবিত্র কোরআনে এবং সই হাদিসে সুন্দরভাবে উল্লেখিত হয়েছে সেটা বলতে পারি কিন্তু আমি কোনো ঘটনা উল্লেখ করতে পারি না যে বিষয়ে কোনো দলিল কোনো প্রমাণ পাওয়া যায় না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দাওয়াতি কাজের ক্ষেত্রে লক্ষ্য রাখব যে আলামর্বিল মারুফ অন্নাহি আনিল মুনকার এই দুটা আছে কি না এটা যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন যেখানেই আলাম রবিল মারুফ সেখানেই অন্নাহিয়ানিল মুনকার এমনকি দাওয়াতি কাজের প্রথম কাফেলা ইসলামের ইতিহাসে তাদেরকেও রসুল্লাহ শপথ করোকুল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা আল্লাহ যিনি তোমাদের আমির হবেন নেতা হবেন তার কথা শুনবে এবং মানবে এবং আলান্নফক ফিরল ওসরে কষ্টে থাকো আর সুখে থাকো তোমরা আল্লাহ রাস্তায় দান করবে তিন নম্বর যে বিষয়টি বলেছিলেন আলাল সৎ কাজের নির্দেশ দান করবে অসৎ কাজ থেকে বাধা দেবে রসল্লাহ সাল আলি আসাল্লাম প্রথমেই যখনই নির্দেশ দিলেন তাহলে আমরা কেন আজকে দিতে পারবো না অতীব সহজ এ দাওয়াতি কাজটা করা কিন্তু আমরা এই কাজটা করি না আরো অনেক আয়াত রয়েছে অনেক হাদিস রয়েছে যা পাশাপাশি উল্লেখিত হয়েছে লোকমান রহিমা হুল্লাহ তিনি তার সন্তানদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস বাচ্ছ তুমি সলাতদাই করো আমারুফ সৎ কাজের প্রতি নির্দেশ করো ওয়ানহানির মুন এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো ওয়সবির আলামা আস এবং এই পথে চলতে গিয়ে যদি মুসিবত সমস্যা হয় তাহলে তুমি ধৈর্য ধারণ করো এটাও নির্দেশ আলামর্বিন দর্শক মন্ডলী আল্লাহ রাবুল্লা আলামিন, সুরা আলী ইমরান একশো চার নম্বর আয়তে এ কথা বলার পরে ১১০ দশ নম্বর আয়তে আবারও বলছেন কুমতুম খায়রা উম্মা উখর জাতিল নাস। বিল তোমরা শ্রেষ্ঠ জাতি আর তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের জন্য তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের জন্য কি করবে তা অমরুন বিল মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে ও তান হাউন আনিল মু আর অসৎ কাজ থেকে বিরত রাখবে এটা তোমাদের অন্যতম দেয় অত উমিন উ সেই সাথে আল্লাহর প্রতি তোমরা ইমান আনয়ন করবে আল্লাহর রব্বুল্লাহ আলমিনের এ নির্দেশ থেকে স্পষ্ট বোঝা যায় এছাড়াও অন্য আয়াতে আল্লাহ রব্লা আলমিন বলেছেন মমিনরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আর শয়তান অসৎ কাজের নির্দেশ দেয় মানুষকে সৎ থেকে বাধা দান করে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সব সময় লক্ষ্য করব। যে পাশাপাশি সৎ আদেশ অসৎ থেকে নিষেধটা আছে কি না একটা বিষয় লক্ষণীয় সেটা হলো অসৎ থেকে নিষেধ করা আর সৎ আদেশ দান করা যদি আমি শুধু সৎ কথাই বলি বা কাজ যদি করে যাই এদিক থেকে অসৎ কাজটা বর্জন যদি না করি বা বর্জন করতে নির্দেশ না দিয়ে থাকি তাহলে কখনোই আমার দাওয়াতে ফল আসবে না অবশ্যই স্মরণযোগ্য এটা যে আমি নিজেই সৎ কাজের দিকে আহ্বান করছি কিন্তু নিজের মধ্যেই অসৎ কাজ রয়েছে তাহলে কখনোই এই দেওয়াতে ফলাফল আসবে না কারণ পান্নাহিয়ানীল মুনকার অসৎ কাজ থেকে যে নিষেধ করতে হবে আমি তো নিষেধ করতে পারব না কারণ আমার মধ্যে সেটা আছে সর্বাগ্রে একজন দায়ীকে সর্বদা স্মরণ রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যে আমার মধ্যে কোনো অবৈধ আচরণ আছে কি না খারাপ কাজ আমি করি কিনা। আমাকে এদিক থেকে নিষ্কুলশ হতে হবে তবেই দেখা যাবে এই দেওয়াতে আমি অবশ্যই সফলতা পাবো কাজকে সফলতা না পাওয়ার অন্যতম একটি কারণ আমাদের মধ্যে আছে এখানে নিহিত রয়েছে যে যে কাজের প্রতি মানুষকে আমি নির্দেশ দান করছি সেই কাজ আমার মধ্যে নেই আবার যে কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলছি সেই কাজ থেকে আমি বিরত থাকি না তাহলে আমার দাওয়াতটি কিভাবে মানুষের উপরের প্রভাব বিস্তার করবে প্রভাব ফেলবে আর এই শাস্তি তো কঠিন তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বের করতে চাই জানতে চাই আল আমরুবিল মারুফ অন্নাহিয়ানীল মুনকার এই দুইটি মূল্যীতির গুরুত্ব অত্যন্ত অপরিসীম কেন দুইটাই পাশাপাশি উল্লেখ করলেন কারণ হলো একজন দায়ী যিনি দাওয়াত দান করবেন কশ্চিনকালেও কখনোই তিনি একটি করবেন আর একটি বর্জন করবেন এমনটা হতে পারবেন না এজন্য জন্য জন্য আগে শর্ত এটা আর এখানেই সফলতা নিহিত রয়েছে সাহাবাহেরাম দাওয়াত দান করতেন সফলতা পেয়েছেন কিন্তু আজকে আমি সফলতা পাচ্ছি না কেন আমাকে অবশ্যই দেখতে হবে যে কোনো না কোনো কারণ আছে নাহলে আমার কথা শুনবে না কেন আমাকে হতে হবে তাকুয়াশীল আমাকে হতে হবে আগে আমরা আলোচনার এ পর্যায়ে সংক্ষিপ্ত আসসালাম আলাইকুম আহমতুল আমি মোহাম্মদ বাদুদ্দ জানাদবি আমার পক্ষ থেকে এবং বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন कारो सम्पर्णा करा दूरे थको कारण धारणा अधिकतर मिथ्या कारो को करो ना गोन्दागिरि करो ना प्रलुद्ध करो ना परस्पर हिंसा करा परस्पर शत्रुता करो ना अन् पिछने लेगोना बरम आल्लर बान्दा हिसाब से परस्पर भाई भाई जाओ सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय अनुच्छेद सतान्न आदि नम्बर छ हज़ार छस मानवता आलोकित पढ़ल मानवता देखान आल कौरण अनुष्ठान আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত্মানিত দর্শক মন্ডলী আমরা একটু বিরতির পরে আবারও ফিরে আসতাম আলোচনায় যেটা আলোচনা করছিলাম দাওয়াতি কাজের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে স্মরণ রাখতে হবে আল্লাব্বিন বাফ্লাহিয়ানীল মুনকার আল্লাহ রবাহ আলমিন আলী ইমরান একশো নম্বর আয়তে এ কথা বলার পরে আবার একশো দশ নম্বর আয়তে আবারও বলছেন কুমতমা উখ্রাস মরুনা তুউমিন তোমরা শ্রেষ্ঠ জাতি আর তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের জন্য তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের জন্য কি করবে তা অমরুন আবিল মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অত্যা হমুন আনিল মুনকার আর অসৎ কাজ থেকে বিরত রাখবে এটা তোমাদের অন্যতম দায়িত্ব অত উমিনাবিল্লা সেই সাথে আল্লাহর প্রতি তোমরা ইমান আনয়ন করবে আল্লাহর রাবুল্লাহ আলমিনের এই নির্দেশ থেকে স্পষ্ট বোঝা যায় এছাড়াও অন্য আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন মমিনরা সৎ আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আর শয়তান অসৎ কাজের নির্দেশ দেয় মানুষকে সৎ কাজ থেকে বাধা দান করে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সব সময় লক্ষ্য করব যে পাশাপাশি সৎ আদেশ অসৎ কাজ থেকে নিষেধটা আছে কি না একটা বিষয় লক্ষণীয় সেটা হলো অসৎ কাজ থেকে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 কারণ হল একজন দায়ী যিনি দাওয়াত দান করবেন কালেও কখনোই তিনি একটি করবেন আর একটি বর্জন করবেন এমনটা হতে পারবেন না এজন্য জন্য দায়ীর জন্য আগে শর্ত এটা আর এখানেই সফলতা নিহিত রয়েছে সাহাবাকেরাম দাওয়াত দান করতেন সফলতা পেয়েছেন কিন্তু আজকে আমি সফলতা পাচ্ছি না কেন আমাকে অবশ্যই দেখতে হবে যে কোনো না কোনো কারণ আছে নাহলে আমার কথা শুনবে না কেন আমাকে হতে হবে তাকুয়াশীল আমাকে হতে হবে আগে সবচেয়ে বেশি আল্লাহর প্রতি নমনীয় সাহ্লাসাল্লাম সাহাবেদেরকে বলেছেন আনা আকুমিল্লাহ কুমলা হু তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি সবচেয়ে বেশি তাকোয়াবান ব্যক্তি সাহাবাকের আমার কথাই বলি তারা দাওয়াতি গাতে সফলতা পেলেন কিভাবে প্রথম খলিফা আবু বকর অথবা উমর রাজা আনগো যারা বেশি তাকুয়াশীল ছিলেন তারা দাওয়াতি কাজে বেশি সফলতা অর্জন করেছেন আর তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমীর দায়িত্ব অর্পণ করেছেন আজকে আমি একজন দায়ী আমার মধ্যে যদি এই গুণটা না থাকে তাহলে আমার কথায় আমার আচরণে আমার চলাফেরায় আরেকজন ব্যক্তি কেন প্রভাবিত হবেন প্রশ্নই আসে না আমাকে আগে সঠিক বিষয়টি মনে রাখতে হবে যে যখন আমি দাওয়াত দিতে যাব। তখন আমার মধ্যে কোনো মুনকার কোনো খারাপ কাজ থাকবে না কারণ নিজের মধ্যে খারাপ কাজ থাকা অবস্থায় অপরকে আমি কখনো খারাপ কাজ থেকে বিরত রাখতে পারি না আমি সুদ ঘোর কিন্তু আমি কি কখনো সুদ থেকে মানুষকে বিরতি থাকার কথা বলতে পারবো অধিকাংশ মানুষের অবস্থায় তাই আমি বা সালাত মসজিদে গিয়ে আদায় করি না কিন্তু আমি খুদ্ায় দাঁড়িয়ে আমি বক্তব্য বলছি মসজিদে সালাদাই করতে হবে আমার কথায় কোনো প্রভাব পড়বে না আমি নিজে দান করি না মানুষকে দানের জন্য উদ্বুদ্ধ করি আমার কথায় মানুষ দান করবে না আমার আচরণ অত্যন্ত খারাপ মানুষ আমার পাশে বসতে পারে না আমার সাথে কথা বলতে ভয় পায়। সুতরাং আমি যখন মানুষকে আচরণের দাওয়াত দেব কখনো সেই দাওয়াত কাজে লাগবে না এ দাওয়াতের কোনোই ফল হবে না মনে রাখতে হবে যেটা ব্যাখ্যার বিষয় আলোচনার বিষয় আজকে বহু মানুষ শুধু সৎ কাজে নির্দেশ দিচ্ছি অসৎকাজ থেকে বিরত থাকছে না আর এখানেই আমরা বড় সফলতা মনে করছি এটা কখনোই সফলতা নয় পৃথিবীর বুকে যত নবীর আসুল এসেছেন তাদেরকে স্বজাতীয় লোকরা সমাজ এবং নেতৃস্থানীয় ব্যক্তির কেউ মেনে নেয়নি যখন আমি বলবো। সালাদ আদায় করুন তখন সেখানে আসতে হবে সলাাদটা হতে হবে সল্লো কামা রয় তুমুন যেভাবে রসুল মোহাম্মদ সাল্লা সালাত আদায় করেছেন আমাকে ঠিক ওইভাবেই সলাদটা আদায় করতে হবে আর রসুল্লা সাল্লাহ সাল্লামের সালাদটা কোথায় আছে কোরআন এবং সহিদে বর্ণিত হয়েছে এটা একটা নির্দেশ যখন সালাত সংক্রান্ত অসংখ্য ভুল আপনি মুসল্লিদের সামনে তুলে ধরবেন তখন এক শ্রেণীর সালাতকারী ব্যক্তিরা মুসল্লিরা আপনার বিরুদ্ধে সংগ্রামে নেমে যাবে এরপরে নাহিয়ানকার যখন যাবেন তখন দেখা যাবে যে আপনি বক্তব্য দেওয়ার অনুমতি তো দূরের কথা আপনাকে কীভাবে অপমান করবে কিভাবে হেনস্থা করবে এই নিয়ে এক মানুষ দাঁড়িয়ে যাবে দেশের সরকার দেশের দায়িত্বশীলরা আপনাকে কখনো ঠাই দিবে না কথা বলতেই দিবে না যদি আপনি সুদের বিরুদ্ধে বলেন প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেকটা বিমা প্রত্যেকটা কোম্পানি সুদের মধ্যে হাবুডুবু খাচ্ছে আপনি বললেন যে আপনি সালাদাই করুন সিয়াম পালন করুন সাদাকা করুন জিকির করুন তাসবি পড়ুন ইত্যাদি বলছেন কিন্তু এইদিকে বললেন না সুদ খাবেন না সুদ বর্জন করুন সুদ এমন একটি বড় পাপ যে বড় পাপ থেকে আমাকে বেঁচে থাকতেই হবে সুদের বিরুদ্ধে বলুন আল্লাহ রব্বুল আলমের সুদকে হারাম করেছেন এই সুদ হারামই থাকবে ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা হালালই থাকবে ব্যবসার মধ্যে যখন সুদ ঢুকে যাবে তখন ব্যবসা হারাম আর এই সুদকে নাকচ না করে যদি বক্তব্য একজন সুৎখরের সালাত একজন সুৎখরের সিয়াম একজন সুৎখরের সদাকা কখনো কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ অন্য হাদিসেলা সাল্লাহ বলেছেন জান্নাত হারাম যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না সুৎখরের দেহ জান্নাতে যাবে না কারণ সুদ হারাম আল্লাহ রাবুল আলম বলছেন আমি কখনো অপবিত্র হারামের সাথে জড়িত থাকতে পারি না এবার আপনি বলুন সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজ থেকে বিরতি থাকার জন্য বলার গুরুত্ব আছে কি নাই অবশ্য আছে অসৎ কাছ থেকে মানুষকে বিরত না রাখলে কখনোই সালাত শ্যাম কবুল হবে না এটা একটা অন্যতম বিষয় আর যখন আপনি সুদের বিরুদ্ধে বলতে যাবেন তখন দেশের সরকার সুদ চালু রেখেছে বলতেই হবে শুধু তাই নয় আল্লাহ রসুল বলছেন আরিবা সাবুন আুজা সুদের ভাগ রয়েছে সত্তরটি তার মধ্যে অন্যতম একটি ছোট ভাগ হলো আইয়ান কে রাজুলো উম্মাহু কোন ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে সরাসরি জেনা করে সুদ খোর মায়ের সঙ্গে জেনে লিপ্ত হয় সুতরাং আমি কখনো সুদের বিরুদ্ধে না বলে মুখ বন্ধ করে রাখতে পারি না আমাকে সৎ আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে তাহলে এবার যদি আবেদন জানানো হয় যে শাসকবৃন্দকে আবেদন জানায় এই মর্মে যে সুদকে বর্জন করুন সুদকে বর্জন করার জন্য সুদের আইনকে বাতিল করার জন্য আহ্বান করুন সুদ মুক্ত ঋণ চালু করার আবেদন করুন সম্রি দর্শক মন্ডলী আমরা বিনীত আহ্বান জানাতে চাই যারা দায়ী হবেন তাদেরকে দুইটাই পাশাপাশি রাখতে হবে আল আমরু বিল মা অন্য কর সৎ কাজ আদেশ অসৎকাজ থেকে নিষেধ আল্লাহ রব আলমিন আমাদেরকে যেন এই দাওয়াতি মূলনীতি মেনে চলার তফিক দান করেন আল্লাহ আমিন সুবাহুমত